সমিল্ হিহ মহি উল্হী সবিলি আদৌ ইর হিয়াল বসে অনবমনি ও সুবহ নম লোহি অনবিন মুশ্রিকে الحمد للسام بفضلك المتواني يا رب في الأقوال والأعمال جئنا إلى دنيا الشتات فها هنا صنع يمجد أو ظريح بالي سحب الغواية والصواعق حولها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 لِلْكَائِنَاتِ إِلَى الْفَلَاحِ السَّرْمَدِي إِسْلَامُ لَا إن الحمد لله نحمده ونستعيده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضيلا له ومن يدل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله সাল্লাল্লাহু الله আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান গযীরা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল-মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া মিনাল ঈমানে বিল্লাহি ওয়া কুতুবিহি আল-ঈমানু বিআন্না আল-কুরআনা كلامুল্লাহি মুনাজ্জালুন গায়রু মাখলুকিন মিনহু بدا ওয়া ইলাইহি ইয়াউদু وأن هذا القرآن الذي أنزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقيقه لا كلام غيره ولا يجوز اطلاق القول بأنه حكايات ان كلام الله او عبارة بل اذا قرأه الناس او كتبوه في المصاحف لم يخرج بذلك ان يكون عن ان يكون كلام الله تعالى حقيقه ফাইনাল كلام انما يضاف حقيقه الى من قاله مبتدئا لا الا من قاله مبلغا موديا وهو كلام الله حروفه ومعانيه ليس كلام الله الحروف دون المعاني ولا المعاني دون الحروف মহান আল্লাহ সমস্ত প্রশংসা জি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কलीम نازল করেছেন যা আল্লাহর كلام আল্লাহর আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ যা তার পক্ষ থেকেই নাজিল হয়েছে উদ্দেশ্যে এবং সেটি কোনো সৃষ্টি নয় তার কাছ থেকে এসেছে আবার কেয়ামতের পূর্ব মুহূর্তে কোরআনী করিম তার কাছে ফিরে যাবে সালাম সাল্লা হুক মাহমুদুর রসুল্লাহ সালিয়া ওপর چب پروست شیخ الا صلی حفظہ اللہ تعالی اجوب المان بیان এই বিশ্বাস স্থাপন করা বা এই বিশ্বাস রাখা ফর যে কোরআন হচ্ছে সত্যিকার অর্থেই আসল অর্থেই আল্লাহর কালাম তাতে কোন রকমের মাজাজ বা রূপক অর্থে নয় বরং তার যে অর্থ হয় বাণীর যেমন আমরা বলে থাকি এটা হচ্ছে আমার কথা আমার কথা মানে আসল হচ্ছে আমার কথা আমার কথা মানে এই নয় যে সেটা অন্যের কথা কিন্তু যে যেকোনো কারণে হয়তো আমার সাথে সেটা সম্পৃক্ত করা হয়েছে এটা হচ্ছে মাজাজ বা এটা হচ্ছে রূপক অর্থে নয় তো এইরকম রূপক অর্থে নয় বরং কোরআন হচ্ছে মহান আল্লাহর কালাম মহান আল্লাহর বাণী সত্যি সত্যি হাকি কাতান্ন আসল মর্মার্থী তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমা রাহিমাহুল্লা বলছেন অমিন আল ইমান বিতুবহী আল ইমান বি আন্নাল কোরআন কালাম महान आल्लर स्थापन स्थापन स्तम्भुत तमान रोक हम छये आल्लासा हमला आसमानी कितब समूह आसमान थे सब ग्रंथ राजी আল্লাহ রব আলমী নাজল করেছেন সেসবের প্রতি বিশ্বাস করা এই দুটো বেআাল কোরআন কালাম যে কোরআনে করিম মহান আল্লাহর বাণী আল্লাহর কথা মনাজ যা নাজিল করা হয়েছে যাদের ধারণা যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি এই নিয়ে আহল সনাতুল জামাতের উপর বড় জুলচার চালিয়েছে এমাম আহমদ রাহমা জামানাই হারিদের शासक गुमराहर शिकारे जरफे बड़ इज अत्याचार कर बेदात महताजेला धर्मगुरुरा तमराह आलेम समाज छा मुख्य भूमिका पालन कर আহেলসমাত জামাতমা ইকরামদের বিরুদ্ধে তারা সবকিছু করে তিনি ছাড়া আর কেউ ঐ সময় ইমাম হিসেবে পরিচিত ছিলেন না যে ইমাম আহলুস আল জামা এই বিষয়ের ক্ষেত্রে একমাত্র তিনি অটল ছিলেন বাকি বহু আলেমরা আহলে मारे भयम अत्याचारोपन गुमराह शासक ठीक जेटा मोतजिल्लाट ठीक से हकर अटलिम पूरा मुस्लिम जति गुमरा कारण मानुसो आल्ला दिन एम लगन मानुष मानुष शासक धर्मकर्म पालन कर शासक राज একটু ফোর্স হইলে একটু চাপের মুখে পড়লেই দুনিয়ার স্বার্থকে জনগণ প্রাধান্য দিয়ে থাকে যার ফলে শাসকের ধর্মের অনুসারী হচ্ছে তো আল্লাহ মানব জাত্হ রবাহ খেয়ার দান করেন ইমাম আহমদ রহমা তালাকে এবং আল্লাহ রবজান তাকে উচ্চ মর্যাদা দান করেন জান্নুল ফিরদ যে তিনি এই হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন যুগ ছিল সেটি যে যুগটিকে বলা হয়েছে আজকাল ধর্মের বহু ফিতনা রয়েছে জি হ্যাঁ আজকাল ফিতনা আগে থেকে চলে আসছে কবর মাজার পূজার ফিতনা ধর্মের নামে সুফিবাদের ফিতনা চলে আসছে আগে থেকে চলে আসছে আর এই পঞ্চাশ ষাট বছরের মধ্যে বড় একটি ফিতনা হচ্ছে চরমপন্থার পন্থার ফিতনা এই খারেজিদের ফিতনা নতুন রূপে খারেজিরা আবির্ভাব লাভ করেছে ওই পুরাতন খারিজের ইতিহাস ফিরিয়ে নিয়ে আসছে ওয়দাউন আহল আল আওসান তারা মুসলিমদেরকে খুন করবে মুসলিম দেশে বেশি অশান্তি সৃষ্টি করবে মুসলিম দেশে গোলযোগ সৃষ্টি করবে মুসলিম দেশের শান্তি ছিল তাকে নষ্ট করবে ওয়েদাউন আহল আল আহসান আর যারা প্রত্যলিক মুশরেক কাফের তাদেরকে তারা ছেড়ে দিবে অবাধ ছেড়ে দিবে তাদের সম্পর্কে তাদের কোন মাথার ব্যথা নেই তরী যারা নিজেরাই নিজের হাতে অস্ত্র ধরে আর মনে করে যে আমরা খুব জেহাদ করছি জাহনাতে যাওয়ার কাজ করছি অথচ বড় জাহান্নামে যাওয়ার কাজ করছে এবং রসুর উল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন লাইন আদার যদি আমি তাদেরকে পেয়ে যাই ওই যুগটা পেয়ে যাই এই যুগ তাহলে তাদেরকে ঢালাহারে হত্যা করবো কাতলা আদ মানে আদ জাতিকে যেমন আল্লাহ এমনভাবে ভাবে ধ্বংস করেছিলেন যে একজন কেউ বেঁচে থাকে আল্লাহ ধ্বংস করেছে যা ধ্বংস হয়ে গেছে তাদের প্রজন্ম পৃথিবীতে কেউ নেই কাতলা আদ নিক এরকম বহু ফিতনা আজকাল ছোট ফিতনা বড় ফিতনা আকিদার ফিতনা আমলের ফিতনা জি সংসায়ের সংশয়ের ফেতনা শাহওয়াত কুপ্রবৃত্তির ফেতনা আজকাল ফেসবুক বড় ফেতনা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোক আর ইউটিউব হোক এগুলি বড় ধরনের ফেতনা এতে যেভাবে মানুষ সময়কে নষ্ট করেছে এবং পা পেয়ে নষ্ট করছে জাহান্নামের দিকে কাছে চলে যাচ্ছে আর জাহ্নার থেকে দূরে হয়ে যাচ্ছে ওল্লা রুব আমাদের হেফাজত করেন এবং দিন দুনিয়ার সার্বিক ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন বলছেন তাই সৈক ইসলাম যে কোরআন হচ্ছে কালাম কালাম মোনাজপাড়া হয়েছে লহে মাহফুজ থেকে আরো কুসি জমিন আসমান যা কিছু আল্লাহ ছাড়া আছে সবকিছু হচ্ছে সৃষ্টি কিন্তু কোরানে করিম যে আল্লাহর বাণী সেটা আল্লাহর গুণ সুতরাং আল্লাহর গুণ সৃষ্টি নয় সৃষ্টি সেটা যেটা কোনো সময় ছিল না আ তার আদি অন্ত শুরু আছে শেষ আছে আল্লাহ রবেন এটি হচ্ছে গুণ তার পক্ষ থেকেই শুরু হয়েছে বা এসেছে। আল্লাহর পক্ষ থেকে ও এলে ইয়াউদ আর তার দিকে প্রত্যাবর্তন করবে পানেম তার কাছে ফিরে যাবে এর তাসির বা ব্যাখ্যা এই কথাটির হচ্ছে যে ক্যামল যখন কাজকে আসবে তখন মানুষের কাছ থেকে কোরআন এর কপি উঠে যাবে মানুষের অন্তরে যেসব হাফেজরা ছিল কোরআন মুখস্থ ছিল সব হঠাৎ করে রাতারাতি ভুলে যাবে জি হ্যাঁ অন্তরে কোরআন থাকবে না আর কোরআন এখন কপি থাকবে না লাইয়া কামিয়াল ইসলাম ইসমাহ ইসলামের নাম মাত্র মুসলিম একটা জাতি আছে বাকি থাকবে ও লাইয়াব কামিয়াল কোরআন ই রাসমহ কোরআন অক্ষর কিছু নেই আমল থাকবে না আর কোরআন থাকবেন না আল্লাহর কাছে ফিরে ও তাকাল্লাবাহি হাতি কাতান এবং মহান আল্লাহ এই তার যে বাণী কোরআন করিম তার সত্যিকার অর্থেই তিনি নিজেই বলেছেন তার নিজের কথা তাকাল্লাবাহি তিনি এই বাণীগুলি তিনি বলেছেন হাতি কাতান সত্যিকার অর্থে আসল অর্থে মহান আল্লাহ নাজিল করেছেন তা হচ্ছে কালামুল্লাহ আল্লাহর বাণী হকীক সত্যিকার অর্থে কারণ মহতাজ কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছে কোরআন কি করেছে মহতাজ গুমরা বলছেন আল্লাহ কথা ওই গাছের সৃষ্টি করে দিয়েছে ও গাছ থেকে আওয়াজ আসছে কিভাবে মানুষ বুমরা হয়েছে ইসলামে আসার পরেও মুসলিমের সন্তান অসংখ্য মানুষ গুমরা হয়েছে অসংখ্য মানুষ পৃথিবীতে গুমরা এই কথাগুলি এমনিতে বলেন না শেখ হলিস কারণ এর বিপরীতে ভ্রান্ত মতবাদ আছে কিছু মত আছে যেগুলির খণ্ডন করেছেন এই অল্প কথায় বিস্তারিত ইনশা আল্লাহ ব্যাখ্যা করার পরে শেখান করেছেন সেটা সত্যিকার অর্থে আল্লাহ বাণী লা কালাম ও সেটা আল্লাহ ছাড়া অন্যের বাণী নয় অন্যের কথা নয় ওয়ালাইজুজ ইতলাহ আন কালামিল্লা কোন ফিরকা যেমন আষারি আর কোল্লা এইসব ফিরকা আকিদের ক্ষেত্রে আশাড়ি তো এখনো আছে আর কোল্লা আকিদের লোক আছে যদিও ওই নামে হয়তো নেই কিন্তু আছে এইসব আকিদের আঁকা বলছেন যে এই কথাও বলা যাবে না এই ধরনের কথা বলা যাবে না যে বলেছেন তার কি নকল হেকায় মানে কোন কাহিনী বর্ণনা করা কোনো কাহিনী কি আপনাকে শুনিয়েছে যেভাবে শুনলেন সেভাবে কি করছেন বর্ণনা করছেন এটা হচ্ছে হেকায় কেউ আপনাকে কোনো কিছু দেখিয়েছে যেভাবে দেখাল কাহিনীকে হেকায়ত বলা হয় উর্দুতে আরবিতে ফার্সিতে হেকায়ত কেন বলা হয় কারণ যেভাবে ঘটেছে ওইভাবে এটাকে বর্ণনা করা কারো যদি আপনি তার চলা ঢং অথবা রকম কিছু বক্তব্যের ঢং অথবা এইরকম যে কোনো কিছুই যদি আপনি সেটা নকল করেন ওটাকে ও যেভাবে আপনি দেখেছেন বা শুনেছেন ওইভাবে আপনি নকল করছেন যেটাকে হেকায় বলা হয় তো এরা একদল বলতে চেয়েছে যে এই যে কোরআনে করিম আমাদের কাছে কোরআনে করিম কফি আছে সেটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহ রব আলিনের জাতের সাথে आल्लारे मान नकल जी की जना। दोल जना। साथे हल फाजान जी सलेजान बोलने हेका शब्द पर मर्म अर्थे नर्थक्य नहीं क्यों क्यों ना पार्थक्य आई हम সামান্য পার্থক্য আছে অনেকে বলেছেন কালাম আল্লাহরণী কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু আমি যখন করলাম আপনি যখন তেলাওত করছেন সেটা কি আমার কথা না আল্লাহর কথা বলবেন আমি যখন বলছি মুখস্থ শোনাচ্ছি আমার জবান দিয়ে বেরোচ্ছে তাই না আপনার জবান দিয়ে কোরআন হচ্ছে। তখন সেটা কি আল্লাহর কালাম বলবেন আমার আমার জবান আল্লাহর কালাম বলবেন দেখেন সেই আকিদাটা হচ্ছে প্রাকৃতিক আকিদা সরল সহজ বুঝানো কিন্তু ভ্রান্ত আকিদা যারা শিকার হয়েছে আশাড়ি হোক আর মাতুরিদি হোক আর মোতাজেল হোক আর জাহামিয়া হোক আর কোল্লা হোক যত ফিরকা বেরিয়েছে এমন এমন কথা বলেছে যে জনগণের জন্য একবার বড়ই জটিল এমন কথা বলেছে তো ঠিক যতগুলি বেদাতি লোকের আছে এই যে লতিফি লতি বলছে ছটা লতিফাজ তো যারাই গুমরা হয়েছে এমন এমন জটিলতা নিজেরাও দিন থেকে অনেক দূরে সরে গেছে অথবা বেরিয়ে গেছে আর অন্যদেরকে এমন করে দেখছি যে ধর্ম এমন জিনিস যেটা বোধগম্যা বলে না যে সৌদি না আলেনা বাদানী আলেমরা আমাদের এই যে ফিরুদের বিরোধী কেন করছে কারণ মার ক্ষতি নেই ওদের কাছে নয় তাদের ধর্ম কর্ম কোরআন হাদিস খুঁজে পাওয়া আর জনগণ বেকের মতো ওদের পিছনে ছুটেছে কারণ ওদেরকে প্রথম ডোজ দিয়ে দেওয়া হয়েছে অন্ধত্বের ডোজ দিয়ে দেওয়া হয়েছে না বুঝে হ্যাঁ তাকে বুঝাই কে আর না বুঝে যে হুঁ করে তাকে ভূতে ধরেছে এটা আমাদের দেশের কথা এইসব যে বীরদের মুড়ি দ্বারা এগুলো ভূতে ধরান ইমরাহিম নাস বরং যখন লোকজন কোরআনে করিম তিলাওয়া বুহিলিফি অথবা লিখবে কেউ কোরআনের কাজ করছে লিখছে এটা আমার কথা আমি লিখলাম যেহেতু না আল্লাহর কথা আল্লাহ কথা হচ্ছে প্রাকৃতিক বোধগম্য সমস্ত বোঝা যাচ্ছে কথাটা বলছেন যে কেউ হয়তো কোরআনে কেরিমতিওত করলো অথবা কোরআনের কপিতে লিখলো লামি আখ রোজ বেকা আনাকালাম আল্লাহ এর কারণে সেটা সত্যিকার অর্থে মহান আল্লাহর বাণী হতে বেরিয়ে গেল না যে আর মহান আল্লাহর বাণী থাকলো না যখন তেলাওত করলেন আপনি অথবা আমি তেলাওত করলাম তখন এটা আল্লাহর বাণী সত্যিকার অর্থে থাকলো না এরকম কথাও নয় আর যখন কোরআন আয়াত বা কোরআন কপি লিখলেন তার মানে এটা অন্য কারো কথা হয়ে গেল আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর কালাম থাকলো না এমনটাও নয় কেন বোঝাচ্ছেন তিনি বলছেন কারণ কোন অর্থে কার দিকে একটা কথা যদি কয়েকজন নকল করে লক্ষ লক্ষ লোক নকল করে অনেক সময় কিন্তু এই কথাটি একজন প্রথম বলেছে আর বহু অন্যরা নকল করছে সেটা তখন কারদিকে লক্ষ লক্ষ লোক পড়ছে তো যে পড়ছে বলবেন যে ওর এটা হ্যাঁ না কার বলবেন কোথায় চলে গেছে কাজে নজরুল কিন্তু বলছেন হ্যাঁ নজরুল গীতি বলছেন এই রকমই যে কোনো ক্ষেত্রে तो जे जे तार ना जी शा जिन्ह प्रथम प्रथम जिन्ही कुरानी प्रथम क्या महानल्लाटी कलम जी কারণ কোন কথা কে বাণীকে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে ওই ব্যক্তির দিকে মান কাল মুক্তান যে শুরুতে বলে প্রথমবার বলেছে যে প্রথমবার বলেছে লাহ মান কালাহ মোবাইল লেগান ওই ব্যক্তির দিকে বা ওই লোকগুলির দিকে সম্পৃক্ত করা হয় না ঐ লোকগুলির সাথে সম্পৃক্ত করা হয় না বা ওই লোকগুলির দিকে নিস্পত করা হয় না যারা সেটাকে অন্য পর্যন্ত পৌঁছাবার জন্য হ্যাঁ বলি অথবা অন্য কে সেটা জানানোর জন্য অন্যের কাছে সেই কথাটি আদায় করে দিয়ে আমার বলা হয়েছে আমার ছিল কথার আমারত আপনার কাছে এ দিল বলবে যে ব্যক্তি পৌঁছলো তার কথা যা যিনি প্রথম বলেছেন যে আমার কথাটি পৌঁছে তার কথা বলবেন ঠিক না সবকিছু কিন্তু বুঝতে পারছেন সহজে যে আল্লাহর কালাম কোরআনে লেখা থাকলো আল্লাহর কালাম আর মুখস্ত পড়লো আল্লাহর কালাম কালাম হ্যাঁ জিবাম শুনেলো আল্লাহর কালাম রসুল কে নবীলাম মুখস্তিতে কালাম কালাম তারপরে বলছেন কানামাহে হুড়ু হুহুয়া মানি হি আল্লাহর বাণী যে কোরআনিক যেকোনো বাণী যেকোনো কথার দুটো দিক আছে একটা হচ্ছে অক্ষরগুলি शब्दी वाक्य गारे कथार शब्द शब्द गुलन कर नाम मानी बोझा गया तो ठीक कुरने करीमर एक हुरुफ अक्षगुल्य कुरीम अपन आया समूह আরো মানিয়ে তার অর্থগুলি তার অর্থগুলি দুটোকে আল্লাহর কালাম বলবেন দুটো কি বলবেন আল্লাহর কালাম বলবেন না যে শুধু অক্ষর শব্দগুলি শব্দ গুলি আল্লাহ কে দিছে আল্লাহ পক্ষ থেকে অর্থটা যে ভাব অর্থ বহন করছে কোরআন যেটা স্ত্রীটা বহন করছে সেটা আল্লাহ রব আলমের কথা এর বিপরীত একদল এইভাবে কমরা হয়েছে শুধু অক্ষরগুলি গুলি আল্লাহ অর্থ হ্যাঁ অর্থ আল্লাহর কালামে আর একদলের বিপরীত অর্থটা মানিটা হচ্ছে আল্লাহটা হরুগুলি আল্লাহর তাই বলছেন খন্ডন করতে গিয়ে এই কোরআনে কেরিম আল্লাহরণী হুড়ু হুয়া মানি তার অক্ষর এবং তার অর্থ গুলিও লেসা কালাম দুনাল মানি আল্লাহর কালাম শুধু অক্ষর নয় দুনাল মানি অর্থ ছাড়া আমাদের ইমানের মৌলিক বিষয় যে আল্লাহ রব আলের প্রতি ইমান রাখলে আল্লাহর প্রতি ইমানের এবং তার কিতাব ছয়টির মধ্যে কয়টি বলেছে এখানে শুরুতে দুটি কথা বলেছে তাই না কি বলেছে मध्य क्या ढुकाल शुद्ध दूटे क्यों इमान बेरोल मध्य नए पर तक देर मध्यय ढुकेट अंतर्भुक्त क्या বলছেন এই দুটো যে ইসলামের স্তম্ভ বা ইমানের স্তম্ভ দুটো এর অন্তর্ভুক্ত হচ্ছে বেআল কোরআন কালাম কেন এজন্য যে আল্লাহর প্রতি ইমান একটা আল্লাহর প্রতি ইমান এটা আগে বুঝাই তারপরে কিতাবের প্রতি ইমান বুঝাবো আল্লাহর প্রতি ইমান সম্পর্কে বলছেন কালামো ফলে ইমান ইমান বেসিফাতি ও কালামো মিন সিফাতি বলছেন যে আল্লাহ আল্লা প্রতি মানে আল্লাহর যেমন সত্তার প্রতি ইমান গুণগুলির প্রতি ইমান মান আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান মুশ্রিকাও রাখে মুশ্রিকরাও রাখে হিন্দু মুশ্রিকেরাও রাখে আর মুসলিম সমাজের যারা বহুত্ববাদী তারাও রাখে যাওয়ার খবর মাজার থেকে সবকিছু আশা রাখে তারাও একমাত্র নাস্তিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে তো শুধু আল্লাহর অস্তিত্ব আল্লাহ আল্লাহাব আল্লাহ আল্লাহ রব্লাগির প্রতি ইমান রাখবেন যেগুলি হচ্ছে তহিদের দিকগুলি তো বলছেন আল্লাহর প্রতি ইমান সামিল হচ্ছে আল্লাহর গুনাবলির প্রতি ইমানকে যখন আল্লাহকে আপনি বিশ্বাস করেন তো আল্লাহর গুণগুলি যেমন আল্লাহকে বিশ্বাস করেন তখন রহমান এর রহমত বিশ্বাস করতে হবে আল্লাহ আলমিন আজিজ হ্যাঁ মহাপরাকান্তি সবকিছুর উপর বিজয়ী তিনি বিশ্বাস করতে হবে এই রকমের যতগুলি আল্লাহর গুণ রয়েছে সেগুলি আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত बब गुण मानस क्यों गुण टाइम ठीक बुझान उदाहरण दिल्ली आल्ला आलमीर प्रति ईमान अंतर्भुक्त होता है आल्लास्त गुण गुलना द्वारा प्रमाणित বিশ্বাস করবেন তার মধ্যে একটি গুণ হচ্ছে এবং আল্লাহর বাণী আছে জি হ্যাঁ আল্লাহর বাণীর ক্ষেত্রে যা প্রমাণিত তা আমরা কি করব বিশ্বাস করব তো বলছেন আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণের অন্তর্ভুক্ত আল্লাহ হচ্ছে যে যখন ইচ্ছা তিনি কথা বলব कथा शेष हाँ कथा शेष अपना जन्मे आगे जन्म नारे जत दिन मुख फुटे कथा छाने कथा शुरू আবার কখন কথা বন্ধ হয়ে আছেন বেচে আছেন তার কথা বন্ধ হয়ে গেছে অনেকে আল্লাহ আল্লাহর বাণীর ধরন হচ্ছে যে আজালি এবং আবাদী সর্বদাই আছে আল্লাহর বাণী এবং সর্বদা থাকবে যার কোন আদি অন্ত নেই ও মোফরাদ এটা হচ্ছে আল্লাহ রব আলমেনের গুণ আল্লাহর আর ও তারপরে মোহাম্মদ রসুরুল্লাহ কথা বলেছেন সরাসরাজ রসুরুল্লাহ সাল কথা বলেছিল অনেকে মনে করে মাঝে মধ্যে আল্লাহর হিকমত প্রজ্ঞা যেমনটা চাই তোর কথা বলে যেমন আমরা সুস্মী কি কথা বলতো ঠিক আল্লাহ ওইভাবে আল্লাহর কথা আল্লাহর গুণ বৈশিষ্ট্য এবং তিনি সর্বদা কথা বলেন এবং কথা হেকমতের ভিত্তিতে যখন তিনি চাইবেন এবং যে বিষয়ে তিনি চাই যায় আল্লাহর কথা আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন আজিম কালামী আল কোরআনুল আজিম আজি সবচেয়ে মহান কিতাব কোরআনী করিম তা হচ্ছে আল্লাহর কালাম সবচেয়ে বড় কিতাব আর আল্লাহর প্রতি আর আল্লাহর যে কিতাবগুলি নাজল হয়েছে সেসব কিতাবের প্রতি ইমানের মধ্যেকার শেষ কিতাব হচ্ছে কোরআনে করিম যার প্রতি ইমান হচ্ছে ইমানের একটি স্তম্ভার প্রতি ইমানের অন্তর্ভুক্ত আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাজল করা হয়েছে এবং তিনি কথা বলেছেন এবং তার রসুল্লাহ আলী সাল্লামের সাথে নাজল করেছেন তারপরে বলছেন যে আল্লা কালাম আল্লাহর গুন এবং সেটা আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর খেতাবর প্রতি ইমানের অন্তর্ভুক্ত এই বিষয়ে বেশ কিছু ফেরকা এর বিরোধিতা করেছে তার মধ্যে একটা ফেরকা হচ্ছে আল জামিয়া জাহমিয়ারা কি বলছে জাহমিয়ারা সবচেয়ে জল ছিল যার ফলে উল্লেখ করেছেন জাহমিয়াদের এমন এমন আকিদা ছিল যে জাহামিয়া ফির কাটি বড় পুফুরি করেছে তাদের একটি আকিদা ছিল যে আল্লাহ রব্লা আলমে কি আর গোনা ওজন করবেন না যারাই যুগটিকে দলিল প্রাধান্য দিয়েছে তারা গোমা হয়েছে না থাকে তো ওজন করা যেতে পারে তাই না ওজন নাই তারপর ওজন করা যাবে যেমন আমরা তাপমাত্রা হ্যাঁ জ্বর কতটা ঠান্ডা কতটা এখন শীত কি কত ডিগ্রি ওজন হচ্ছে না হচ্ছে না এখন আর এটা অস্বীকার করবে না কিন্তু এক সময় জাহামিয়ারা বলেছিলাম তো জাহামিয়া দের আল্লাহর কালাম সম্পর্কে যেটা আকিদা সেটা এখানে লিখছেন শেখ সালা তাদের কথা হচ্ছে ইন্দ আল্লা কথা বলে আল্লাহ কথা আল্লা কথা সৃষ্টি করে দিয়েছেন সেই বস্তুটি আল্লাহর পক্ষ থেকে তার কথাগুলির তাবির করছে কথাগুলি ব্যাখ্যা করছে যেমন বললাম যে আল্লাহ গাছে কথা সৃষ্টি করে গাছ থেকে কথার আওয়াজ আর মুসার শুনছেন আল্লাহর কালাম কারণ আল্লাহ যখন কথা সৃষ্টি করেছেন তখন তিনি যেন কথা বলেছেন তিনি যেন কথা আসল কথা বলেন এটা হচ্ছে কারা কি দেখ বলছেন এবং যুক্তির খিল কৌল মুসবির খিলফ আর মুসলিম আইমাই রামদের বক্তা হ্যাঁ একজন লোককে বলেন যে তিনি কথা বলছেন কথা বলেন না অথচ বলবেন যে কথা বলছেন না বলবেন না তো যুক্তি তো এই কথাটি কেনা বলছেন কারণ এইটা যিনি সত্যিকার অর্থে কথা বলেন যার সাথে সত্যিকার অর্থে তাকে মোতাকাল্লিম বলা হয় ফকাল কাল আল্লাহ একটা আয়াতছেন কাল আল্লাহ তারা মহান আল্লাহ বলেন কেমন করে বলছেন ওয়কাইফাই কালাম কেমন করে বলা হইতে পারে যে আল্লাহর কালাম অথচ সেটা আল্লাহর কালাম নয় কোন সৃষ্টির মধ্য থেকে সে কথাটি আছে তারপরে যে পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন করিম এবং আল্লাহ সেই কথাগুলি বলেছেন আল্লাহর দিকে ফিরে যাবে অর্থ কি আন্নাল কোরআন আল্লাহ এই কোরআন কোরআন করিম আল্লাহর বাণী আল্লাহর কাছে ফিরে যাবে না মানুষের অন্তরে কোরআন থাকবে হাফেজদের আলমদের ওয়ালাসুল মাসাহে না কোরানে কোরআনে কেন কপি তো থাকবে না ওয়াজ কামিন সা এটা হচ্ছে ক্যামতের একটি মধ্যম লক্ষণ বড় লক্ষণ যদি না হব হ্যাঁ ছোট লক্ষণ নাইনা कारण छोट लक्षण प्राय लक्षण प्राय चले आलाम सूर्य इत्यादि क्या मध्यम आलामत आगे जरा दुभागे छोटर मध्य पड़े बड़ो छाड़ा जेहतु छोटो नई कुरानी कुरान नहीं मानु कुरान हाथ मुखस्त आजकल सामाजिक माध्यम बोझा जा कुरान उठे ये आगे बढ़ते थे सैंस टेक्नोलॉजी तो एक कुरान पढ़ा लोक ही थकें কোরআন কপি খরিদ করেনা দেখছেন না অনেকে আর না ওই মোবাইল থেকে পড়বে তারপরে কোনো কিছু সেভ করে রেখে দিল মুখস্ত করা কমে গেছে মুখস্ত বিদ্যা কমে গেছে ওসব তো আছে ছিল মুখস্ত বিদ্যা মুখস্ত যেটাকে গোগল শেখ গেখ বুঝেন বা শেখ গগুল শেখ গগুলো শেখটাকে আগে লাগে এখন অনু শেখের এর থেকে শিখার দরকার শেখ গোগুলে সার্চ দিয়ে দিল হ্যাঁ সলা সে গোগলি হচ্ছে জনগণের তো আছে আছে তার মজার গল্প করিতে কলকাতায় বিশাল কনফারেন্স ছিল আজকে চার পাঁচ বছর আগে বেশি দিন হয়নি পাঁচ বছর আগে ওতে আমাকে ইনভাইট করেছিল যে কোনো কারণে আমি যাইনি কথা আরেকজন দায়ী গেছে নাম না বলে তো কি না আর ওই কনফারেন্সটা এমন ছিল যে কলকাতায় যেহেতু নন বেঙ্গলি বিহারীরা আছে ওরা ব্যবসায় ওরাই বেশি আর বাঙালিও আছে তো বক্তব্য উর্দু রেখেছে কিছু বক্তা উর্দুতে আছে কিছু বক্তা বাংলাতে একই টপিকস ছিল একই ছিল বিষয়বস্তু উর্দুতে যে মনে হয়ে যাবে যাই হোক আর দুই হচ্ছে গুগল শেখ থেকে নিয়ে গেছে শেখ গুগল থেকে বিষয়বস্তু নিয়ে গেছে নেট থেকে একই রকম একবারে পয়েন্ট টু একই রকম উর্দুর আলোচনা আগে হয়ে গেছে উর্দুর আলোচনাটা আগে হয়ে গেছে সকালবেলা অথবা আর আসর পরে বেচারা করবে খুঁজে পাই না এই জন্য এই ভুল আমি করি না আমি শেখ গগল থেকে হবো কোন আলোচনা করি না আলহামদুলিল্লাহ আমি একটু মেহনত করি পরিশ্রম করি আর এখনো গুগলে আমি আলোচনা সার্চ করতে যাই অনেকে ভাবে যে আমার যেহেতু মিডিয়াতে অনেক আলোচনা আছে তো মনে হয় গুগল থেকে অনেক কিছু আমি না এখনো যদি কোনো কথা হয় আমার কথাটাকে বলি যে আচ্ছা ঠিক যে অমুক এইটা সার্চ করো তো দেখি তো কেউ বলিস বুঝি না কারণ বোঝার চেষ্টা করি না সেই জন্য না হলে এমন কোনো মানে বোঝা যায় তাই না কিন্তু অনেকে ওই মনোযোগী হয়ে চেষ্টা করে না তার ফলে বুঝেনা এই বিষয়টা বুঝিনা তো আমি করি কি আমার কাছে তারপরে কিতাব আছে এক সময় আরো করে তৈরি করেছি এতে এই দিক থেকে এই দিক থেকে আমি সাহায্য নিল সেটা কার তৈরি করা আমার তৈরি করা ফর্মুলা সুতরাং আপনার সাথে যতই সেম বিষয় বলে মিলবে না পয়েন্টে মিলবে কিন্তু একবার মসজিদে যে খুঁজবা চলছে অথবা এই খুদবা আমরা দেখেছি এই খুদ্ মাত্র তিন মাস আগে হয়েছে একই মসজিদে ও ভুলে গেছে যে শেখ থেকে আমি এর বলেছি ওই সেম খুদবা একবার একটু পার্থক্য নয় খুব ওই কথাগুলো বলছিলাম যে কোরআন যে উঠে যাবে এর ভাবাস হচ্ছে এই যে মোবাইলের উপর কি করা বা ভরসা করা হঠাৎ করে অর্থাৎ শেষ হয়ে যাবে তখন মানুষ জিরুতে নেমে আসবে পেট্রোল শেষ দুনিয়া থেকে যদি আল্লাহ করে দেন ইন আসাম তো এরোপ্লেন থেকে শুরু করি হ্যাঁ মাস ট্যাক্সি সব আপন জেগে বসে থেকে শেষ হয়ে যাবে কিনা ঠিক ওই রকম আবার ওই গাঁধার পিঠে আর উঠের পিঠে ফিরে আসতে হবে জি আর এর খুব সম্ভাবনা আছে অনেকের মতো রয়েছে কেমন মাঠে এক উঠের পিঠে করে চেপে চেপে আসবে এই হাদিসের ব্যাখ্যাতে তো কথা বলতে চেয়েছেন আল্লাহ আল্লি কোরআনে খেলে আমি আল্লাহর কাছে ফিরে যাবি কথা ব্যাখ্যা আল্লাহর কাছে ফিরে যাবে সে এটা হচ্ছে একটা প্রসিদ্ধ অর্থ আর আরেকটা অর্থ হচ্ছে তার কাছ থেকে এসেছে আর তার কাছে ফিরে যাবে মানে আল্লাহর সাথে আরেক আছে যারা হচ্ছে কুল্লা বিয়া ফিরকা আব্দুল্লাহ বিন সঈদিন কুল্লা কোরআন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আনা হেকায়তন কালাম কোরআন আল্লাহর কালাম নয় আল্লাহর কালামের কি মানে নকল নকল করা যেমন আমার কথার কেউ নকল করছেন নকল ঠিক তেমনই বলছে আল্লাহর কালাম করানি করিম নয় আল্লাহর কালামের কি হেকায় মানে আল্লাহ কালামের নকল কালাম আল্লাহ ইন্দাহ কারণ ওদের কাছে আল্লাহর কালামের সঙ্গে আলাদা এসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসীদের আল্লাহর কালামের সঙ্গে আলাদা বলছেন যে কালামুল্লাহ এই কাছে এমন একটি অর্থ যেটা আল্লাহর ভিতরে কায়ে আছে আল্লাহর মধ্যে কায়েছে লমন যেটা আল্লাহর সাথে আবশ্যক হয়ে আছে যেমন আল্লাহর জন্য হায়াত হায়াত আল্লাহর হায়াত আল্লাহ আল্লাহর এলমি নাই তাই না কিন্তু কথার ক্ষেত্রে কথার ক্ষেত্রে ওরা বলছে ঠিক কথাটা কথাটাও ওই হায়াত এলমের মত হায়াত এবং এলমের মত মেয়েরা কাছে কথা বলেছেন তারা তাই ওই কথাটা আল্লাহ বলেন সেই দিন বলেছেন তাই না জি হ্যাঁ তো এইটা না বলে তারা বলেছে যে না আল্লাহর কালাম মানে আল্লাহর জাতের সাথে যেটা কায়ে আছে এবং আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত হয়ে আছে যেমন আল্লাহর হায়াত বলেন্লা হায়াতের গুণ তারপর আল্লাহর এলমের গুণ লায়াত আল্লাহ এর আছে আল্লাহ নিজের ইচ্ছাতে যখন ইচ্ছা কথা বলেন এটা না তার ইচ্ছার সাথে আল্লাহর কালামের কোনো সম্পর্ক ন আল্লাহ ইচ্ছার সাথে সম্পর্ক নই তো ইসলাম সাথে আল্লাহর জাতের সাথে যে গুণটা কথা বলার গুণটা কায়েম আছে হায়াতের মতো এলমের মত সেটা হচ্ছে আল্লাহর গুণ ওটা মখলুক নাই ওটা সৃষ্টি নাই কারণ ওটা আল্লাহর গুণা বলছে এরা এই যে শব্দগুলি এই যে বাক্যগুলি যা অনেক অক্ষর দিয়ে তৈরি হয়েছে মফলুক তাহলে কি কোরআন তেলাউ করছে যখন তখন এই কোরআন তেল শুনে বলা যাবে না তাদের কাছে এই কুল্লাবীদের কাছে এটা কালাম বুঝতে পারছি এটা কালাম না তাদের কাছে এইটা মখলুক আর তারপরে এই যে কোরআনের যে লেখা আছে সেগুলি আল্লাহর কালাম না এগুলো কি তাদের কাছে দেখছেন কপিতে অথবা এই যে শুনছেন তেলাও শুনছেন এটা কি যেটা কালাম এটা কালাম উল্লাহর হেকায় নকল কালাম নকল এটা বলে আল্লাহর কালাম নাই আশারি কারণ মতবাদ ব্যাপক হারে ছড়িয়েছে মাতুরি আকিদা বিশ্বাসী যে আকিদার এই মরমে একই রকম সুতরাং এই তিন মজাবের অনসারীরা আকিদার ক্ষেত্রে এই আবুল হাসান আর ফেকার এম কয়জন ফেকার এম কয়জন না না চারজন মানে চারের একটা ওদের একটা ফর্মুলা ওরা একজন মোকাল্লে কিন্তু চার হবে এক মজ হইতে হবে এটাই কথা তাদের তো ফেকার তাদের এমাম ইমাম মানে হানিফি হোক শাহি হক চার এমাম আবু হানিফা শাহি মালিক আর আকেদার ক্ষেত্রে তিন আবুল হাসান আশারি আর আবু মানসুর আর এমাম আহমদ বিন হাম্বল এমাম আহমদ হাম্বাল আলহামদুলিল্লাহ যে ওনাকে আকেদার বলেছে তারা আর ফেকার ও এমাম ফেকেরও কিন্তু এই ক্ষেত্রে সুহানিফ্লা হানা ভিরা বলে গ্রহণ করতে পারবো না না না এগুলো কার কাছ থেকে আবু হানিফলার মোকাল নেবেন শাফি মাললে কি রে বলছেন আবুল হাসান আশারির আকেদাই বিশ্বাসী আমরা ফেকা বলছে ইমাম সাফি যোগ্যতা রাখতেন না যে আপনারা মাতুরিদের হইতে গেলেন আকিদে আকিলি হইতে পারলেন না খাঁটি হানাকি হইতেন ছিন্ন ভিন্ন কেন এখানে একবার এখানে একবার এখানে ছিলেন না তার কাছ থেকে যদি আকিদা তার নিত গুমরাই থেকে বেঁচে এই জন্য একটি আলোচনা অনেক আগে হয়েছিল প্রকৃত হানাফি কি আসলে বর্তমান যুগে যারা বিশেষ করে আমাদের হানাফি বলে পরিচিত এরা হানাফি নয় এরা নকল হানাফি এরা হচ্ছে নকল হানাফি জি হ্যাঁ হানাফি আর নকল আসল হানাফি সেই হবে এক নম্বর আসল হানাফি দুই নম্বর তিন নম্বর দুই নম্বরটাই ধরলাম বিস্তারিত একটা আলোচনা দরকার আছে সেজন্য সেদিকে বেশি যদি দুই নম্বর আসল হানাফি হন এক নম্বরে গেলেন না এক নম্বর কোয়ালিটি না لکھ سے আর মশলাকে সুফিয়া আর তাদের মেলা মশলা দেওবন্দি একটা হচ্ছে বেরোলিবি রেজবী মশলা তো কোনটাই বলছে আমরা এই মশলা কে হচ্ছে দেওবন্দি এত চিহ্ন চিহ্ন কেন সব যেতেন। সহিদ অনুযায়ী যদি আপনি আমল করেন আকি দেয় এবার পাক্কা হানাফি না তাহলে কি হইতে পারবে পাক্কা হানাফি হইতে পারবে তো এই বিষয়টি এই বললাম যে এরা আকিদাতে গেছে কোথাও আর ফেকাতে গেছে কোথাও নকশবানি হইতে না হয় চিস্তিয়া হইতে আর না হয় চলে গেল কাদের মজাদিদি হইতে আর কোথাও চলে গেল আবুল হাসান আশ আর অনসারী দেবা তিনি ছুঁড়ে এসেছিলেন কিন্তু আবুল হাসান আশারি রাহমহ তিনি শেষ জীবনে একটা কিতাব লিখে ঘোষণা করে দিয়েছিলেন আশা ফিরে চলে আসলাম তিনি অনেক লোক আছে যারা হেদায়ত হয়েছে তিরিশ বছর চল্লিশ বছর তবলিগ চিল্লা আলহামদুল্লাহ হয়েছে আর অনেকে একজন আমাকে অনেক আমাদের আমি তো হেদায়ত হয়েছি কিন্তু আমি তো অনেক লোককে লাগিয়ে আর বিশেষ করে কয়েকজনকে জানি যাদেরকে পাক্কা বানিয়ে দিয়েছি মানে কয়েক চিল্লা দিয়ে চার মাসের চিল্লে চিল্লা দিয়ে দিয়ে পাক্কা হয়ে গেছে এখন কি করবো আমি এত গুনার বোঝা আমাকে উঠে তাই বললাম যে গুনার বোঝা থেকে যদি আপনাকে অব্যাহতি নিতে হয় বাঁচতে হয় তাহলে ওদেরকে জানিয়ে দিতে হবে যে আমি গোমরাহিতে ছিলাম ভুলে ছিলাম বেদাতে ছিলাম এখন সন্ন্যার দিকে ফিরে এসেছি জানিয়ে দেওয়ার পরে তারপরে যদি ফিরে না আসবে তাহলে গুনামুক্ত হয়ে যাবে আমি যে তাবিল তাবিল করেছিলাম আল্লাহ সে আকিদে চলে সালাহাস আবুল হাসান আশ আর মতবাদ কি ছিল বলছেন আন্না কোরআনা এবার আন কালাম কোরআন হচ্ছে আল্লাহর কালামের এবার মানে আল্লাহর কালামের তাবির তাবির মানে আল্লাহর কালামকে ব্যক্ত করা মানে কারণ তাদের কাছে কালাম আল্লাহর সংগ্ঞ কি বলছেন কালাম আল্লাহ ইন্ন মানান আল্লাহর কালাম তাদের কাছে হচ্ছে এমন একটি অর্থের নাম যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ওয়াদ আল মানা আর আল্লাহর সাথে যে এই অর্থটি সম্পৃক্ত সেটা গায়ের মাকলুক সৃষ্টি নয় সেটা হচ্ছে আল্লাহর আর এই যে শব্দ সেগুলি হচ্ছে এই যে অর্থটি আল্লাহর সাথে কায়ে আছে এটা তাবির বা এটাকে ব্যক্ত করা আর এই যে তেলাওতির শুনছেন শব্দগুলি এগুলি হচ্ছে মখলুক তারা বলছে এটা হেকায়া বলবেন আমরা মাকলুক মখলো বলবো আর কি বলবো এটাকে এবার তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন আসারিদের মাঝে যে পার্থক্যটা এখতেলাফের রয়েছে এটা শব্দগত ইতলাফ এই এখতলাফ এর কোন পার্থক্য নেই কারণ দুটোই দল বলছে আন্নাল কোরআন কোরআন হচ্ছে দুই রকমের কোরআন হচ্ছে দুই রকমের আলফাজুল ও মানি শব্দ আর অর্থ ফাল আলফাজ মখলুক আর শব্দগুলি তাদের কাছে মখলুক শব্দগুলি কোরআনে লেখা থাকলেও অথবা উচ্চারণ করলে এগুলো হচ্ছে কি মখলুক সৃষ্টি বলছে যে আওয়াজ বেরোইল বেরিয়ে হাওয়াতে হাওয়া হয়ে গেল গেলো মখলুক না এইভাবে যুক্তি দিয়ে তারা গোমায় ওয়াহাদ আলফাজুল মৌজুদা ও মানি তদীমা বলছে যে এই যে শব্দগুলি ফলে আলফাজ ও মখলুকা হচ্ছে দুই ভাগে বিভক্ত আলফাজ ও মানি শব্দ এবং অর্থ ফল আলফাজ ও মখলুক শব্দগুলি হচ্ছে সৃষ্টি শব্দগুলি কি এই যে কোরআনে দেখছেন অর্থটা হচ্ছে কদিম তাদের কাছে হাবিস আর কাদিম দুটো ভাগ যেই ভাগগুলি কোরআন এবং শুনলার নেই আল্লাহর গুণ এইটা হচ্ছে কদিম আর সৃষ্টিগুলো হাবিস এগুলো হচ্ছে কি মানতে কি শব্দ प्रभावित शब्द गाय हकान अर्थात रही कुरानी करीम से कदीम आल्लाप्त रही है मान वाहि विभाजन जोग्य न ও আলাকুল্লাহ যাই হোক না কেন এই দুটি মত কোল্লাহাদের মত আর মত বলছে যে কাছাকাছিন অবশ্যই যদিও এক না হয় আর তারপরে তাদের খন্ডন করছেন যে ওলা কল বেয়ান্ন হেকা কথা বলে যাবে না যে কোরআন হচ্ছে আল্লাহ কালামের হেকা মানে সেটা নকল অথবা এই কথা বলা যাবে আল্লাহ কালামকে ব্যক্ত করা হচ্ছে বরং যেটা বললাম যে কোরআনে করিম সেটা কপিতে লেখা থাক অথবা মানুষ আওয়াত করুক সেটা আল্লাহর কালামই থাকবে কেন থাকবে কারণ যিনি প্রথম বলেছেন তার সাথে কথাকে সম্পৃক্ত করা হয় এখানে আজকে আলোচনা শেষ হচ্ছে তারপরে শেষখানে শেখ সাই ফান বলছেন যে হক মজা হচ্ছে আন্নাল কোরআনা কালাম কোরআন হচ্ছে আল্লাহর কালাম হুরু হু মানি শব্দগুলিও এবং অর্থ কমা আহ জামাত এই রকমই ওদিল আর এর উপর দলিল রয়েছে কোরআন এবং সন্ন্য আলহামদুলিল্লাহ আলমিন ও সালাম সাহবী আজমাই Quan أق